আলহামদুলিল্লাহুল আলমিন ওসলাত ওসসালাম আলাশিলাম সঈদুল মুরসালীন মোহাম্মদ আল্লাহ আলিহি ও আসফা আজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমাদের হাজিস্বরের থেকে ধারাবাহিক আলোচনা কিতাবের রেখাক থেকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মামলা সংক্রান্ত মোয়ামলা মানুষের জীবনে লেনদেন ট্রানজ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে বনি ইসরায়েল থেকে একটি ঘটনা একজন ব্যক্তির ঘটনা নবী করিম সাল্লা সালাম শহীদ বখারি উল্লেখ করেন আসলে হাজিশ্রী কিতাবুল আম্বিয়াতে উল্লেখ করা হয়েছে হাজিশ্রী বর্ণনা করেছেন ওকবাইবেন আমর এবং হদাই ফরাদি আল্লাহু আনহুম তারা বললেন একদিন তাবঈদের একটি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 তখন তাকে বলা হলো আল্লাহর পক্ষ থেকে যে তুমি কি কোনো ভালো কাজ করেছ নেক কাজ করেছ কোন নেক আমল আছে তোমার কলামা আ আলাম সে বাচ্চারা বললো যে আমার কোনো নেক আমল আছে বলে তো মনে করতে পারছি না বোঝা গেলো লোকটি আমলের দিকে অগ্রসর ছিল না নেক আমলের খবরই তার নেই তারপরে ফকিল আল্লাহ উন্ন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 হয়তো সময় বাড়িয়ে দিতাম অথবা তাকে একেবারে অপরাগ হয়ে গেলে মাফ করেই দিতাম এতটুকুন করেছি এতটুকুন কাজ যদি কবুল হয় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ফাহাদ খালাহুল্লাহুল জানা এই নেক কাজের কারণে আল্লাহ তালা তাকে জাননাতে প্রবেশ করিয়ে দিলেন সাহি বখারিতে হাদিসটি এসেছে সাহি বুখারির আরেকটি রেবায়ত এসেছে আবহাওয়াইরা রাজি আল্লাহ আনু বর্ণনা করেন قال সুল রসুল الله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 তাকে দরকার হলে ক্ষমা করে দিও মাফ করে দিও ছেড়ে দিও এরকম করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দিবেন মাফ করবেন আর তার যখন ইন্তিকাল হলো আল্লাহ তালার সঙ্গে দেখা হলো আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন ছেড়ে দিলেন হাজিশহী মুসলিমে রেওয়ায়তে আরেকটু বিস্তারিত এসেছে হজাই ফারাদি আল্লাহ আনু বর্ণনা করেন কওয়াল রাসুল্লাহ সাল আলী ওাতিলা এই কাত রু হার কেনা কাবলা করব তোমাদের পূর্বের জাতিগুলোর মধ্যে উম্মের মধ্যে একজনের যখন রুহ কাবজ করা সময় হয়ে গেল ফেরেজ আসলেন তার রুহ নিতে আমিল তামিন আল খাই রেসাই আন তারা জিজ্ঞেস করলেন কোন নেম কি করেছেন আপনি কওয়ালালা ভদ্রলোক বললেন যে না আমার তো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 মানুষের গলা টেপে নিয়ে এসো দেখো যে ব্যক্তি এখন দিতে পারে না সময় দাও অবকাশ দাও আর যারা দিতে পারে তাদের থেকেও কিছু কমায় সময়ে একেবারে পাই বাই করে আদায় করো না কিছু ছেড়ে দিও অল্লাহ তালা তেজাওয়াজও আনহ এরপরে যখন তার এই অবস্থায় রুফ কাবজা হয়ে গেল আল্লাহ আল্লাহতালা বললেন যে সে যেভাবে মানুষকে ছেড়ে দিত তাকে ছেড়ে দাও তার মানে আল্লাহ তালা তাকে হিসাব নিকাশের কঠিন সমস্যা থেকে পার করে নিয়ে আসে আজ আরেকটি রেওয়ায়তে আসছে মুসলিমের ওয়ান আবি মাসউদ্দিন আলবাদ আনহু কল কাল আরাল্লাম এসি বা রাজমান ক্যাকাবলাকুম যে তোমাদের পূর্ববর্তী জমানার কোনো একজন লোকের যখন আল্লাহ তালা কাছে হিসাব হলো তার হিসাব কিতাব নেওয়া হচ্ছে ফালাম ইউজাদলাহ বিন আল আহমেলে শাহী তার উল্লেখযোগ্য এ বাদতের নেক আমলের এমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না ইল্লা আনা হু কানা ইহা তুলনাস তবে সে লোকদের সঙ্গে তার অনেক লেনদেন ছিল ছিল দেনা পানা ছিল এবং আল্লাহ আল্লাহতালা তাকে অর্থনৈতিকভাবে ভালোই রেখেছিলেন ফ্যাক ইয়া মানাহ সে তার কাজের ছেলেপেলেগুলোকে বলতো যখন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 এই যে লেনদেন সংক্রান্ত বিষয়ে মানুষ যখন উদারতা দেখায় এই কারণে যে মানুষের আখের অনেক কিছু সহজ হয়ে যাবে সেটা আমরা এখান থেকে শিখলাম যারা ব্যবসা করি আমরা যাদের অর্থনৈতিক লেনদেন অনেকের সাথে আছে শুধু ব্যবসা বাণিজ্য যে কোনো লেনদেন মানুষের সাথে দেনা পানার বিষয়টা কাজ কারবারের বিষয়টা কাউকে দেওয়া কারো থেকে নেওয়া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 কমিয়ে দেওয়া না কারো থেকে জুলুম করে কিছু আদাই করা নয় বরঞ্চ মানুষ একটু বড়ো দিলের সাথে ছাড় দেবে এই ছাড় দেওয়াটা আল্লাহতলা খুব পছন্দ করে ছেলেটা ছাড় দিয়েছিল মানুষের কাছে লেনদেনে আল্লাহতালা তাকে ছাড় দিলেন এখন এই লেনদেনের উপরে আমরা এই হাদিস থেকে নিয়ে সামনের দিকে একটু যাই যে কীভাবে লেনদেন অত্যন্ত বিরাট বিষয় মানুষের আমলের মধ্যে আমাদের অনেক রং কনসেপ্ট রয়েছে আমরা মনে করি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 কোনো কোনো সময় মানুষ কথাবার্তা রাখে না আর কথাবার্তা লঙ্ঘন করে ফেলে চুক্তি লঙ্ঘন করে ফেলে ভঙ্গ করে ফেলে সব উলটিয়ে দেয় এই বিষয়টি খুবই খারাপ আমরা এই বিষয়ে আরেকটু কথা বিরতির পরে রাখবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের একটি বিরতি চলে এসেছে ও অবিল্লাহি তফিদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরাকাত সালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক মন্ডলী আমরা ময়ামেল লেনদেন সংক্রান্তের বিষয়ে হাজির শরীফ থেকে শিখছিলাম কত গুরুত্বপূর্ণ এগুলো এটা এক্সাম্পল হচ্ছে কথাবার্তা চুক্তি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট লেনদেন সংক্রান্ত বিষয় হয়ে গেলে এটাকে ধরে রাখতে হবে চেঞ্জ করা যাবে না দুইজনে মিলে চেঞ্জ করলে আলাদা বিষয় এক পক্ষ এই অ্যাগ্রিমেন্টকে বাতিল করে ফেলা চুক্তি ভঙ্গ করে নেওয়া কথা না রাখা অনেক বড় কবিরাগুনা। গুণা হচ্ছে একটা জমি বিক্রি হচ্ছে বা একটা বিল্ডিং বিক্রি হচ্ছে বাড়ি বিক্রি হচ্ছে দামাদামি হল কত টাকা বিশ লক্ষ টাকা কথাবার্তা হয়ে গেছে চাই আপনি অ্যাগ্রি করে ফেলেছেন আইদের বায়না দিয়েছেন অথবা দেননি সিগনেচার করেছেন অথবা করেননি টাকা পয়সা দেওয়া হয়ে অথবা দেননি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 করা চুক্তি না রাখা বিশ্বাস ভঙ্গ করা এটা যে কত বড় গুণা তার জন্য কত ক্ষতির কারণ হবে এই হিসাব মানুষ করে না শুধু দুনিয়া নগদ পাওয়াটাই সবচেয়ে বড় কথা আখের আছে দেখা যাচ্ছে না থাক এখন ওটা কোনো গুরুত্বই নেই এবং এরকম সুযোগ পেলে শতকরা কয়জন কথা ঠিক রাখবে আপনারা চিন্তা করে বলেন মেজরিটি লোক ব্রেক করে ফেলবে কারণ শুধু বেশি পাওয়া দরকার বেশি পাওয়ার সুযোগ এটাকে মিস করা যাবে না এটাকে হারানো যাবে না আখেরা হারালো না থাকলো ওইগুলো কোনো হিসাব নেই আমাদের কাছে এইরকম চুক্তিগুলো কথাবার্তাগুলো কোন কোন বিষয়ে হয় ব্যসা কেনার ক্ষেত্রে হতে পারে বিয়ের স্বাদের ক্ষেত্রে হতে পারে তালাকের ক্ষেত্রে হতে পারে তারপরে আপনার বহু রকম কন্ট্রাক্ট আছে বিয়ের সাদের ক্ষেত্রে এক্সাম্পল নিয়ে আসেন হাজি কি এসেছে যখন কোনো জায়গায় বিয়ের প্রস্তাব চলে এখন তুমি খবর পেলা অমুকে তাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে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 মোয়ামাতের মধ্যে এগুলো অত্যন্ত জরুরি জিনিস ছোটোখাটো জিনিসগুলো মানুষের জন্য বিরাট আমল আর এগুলো ত্রুটি মানুষের জন্য বিরাট কবিরাগু না এরপরে আসে তার চেয়ে আরও বড়ো যে মানুষ যখন সঠতার আশ্রয় নেয় প্রতারণা করে মানুষকে ঠকায় ঠকানোটা আজকাল একটা স্কিল হয়ে গেছে এটা একটা যোগ্যতা মনে হয় যেন হয়ে গেছে এটা একটা বড়ো কোয়ালিটি হয়ে গেছে যে প্রতারণা করতে পারে স্কিলফুল্লি ভ্যারি স্মার্ট ওয়ে সেটা খুব একটা বড় যোগ্যতার কারণ মানুষ এই জন্য নিজেকে গর্বিত ফিল করতে পারে হি ভ্যারি এক্সপার্ট অব এগুলো ঠিক না প্রতারণা কোনো তরিকাতেই ঠিক না হাজি সেরাসলসালাম কি বলেছেন মানকাস না তাহলে শামিন না যে ব্যক্তি ধোঁকা প্রতারণা করে আমাদেরকে যে ব্যক্তি আমাদেরকে ঠকায় সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় সে আমার উন্নতের নয়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 দরাদরির কথা আমরা আরেক সেশনে আলোচনা করেছি দামা দামি করতে গিয়ে মানুষ এমনভাবে দামা দামি করে এবং এমনভাবে মানুষকে ঠকিয়ে দেয় অনেকেই এটার মার্কেটে দাম কত আছে জানে না জিজ্ঞাসা করলো যে দুই গুণ তিন গুণ দাম হেঁকে বসে এই বেচারা তো জানে না সে এখন এমন একটা দাম বলল যে দামটা হয়তো এই বাজার মূল্য থেকে অনেক অনেক বেশি না জেনে বলে ফেলেছে এবং ওই রকটা লাভ করে নিয়েছে এরকম একজন সাহাবি ছিলেন সে বেচারা একটু দাম কম বুঝতেন তার একটু জ্ঞান বুঝ কম তো বেচা কিনা করতে যেতেন একেবারে যে কিছুই বুঝেন না তা না মানে কিছু হুঁশ আছে কিন্তু অর্থনৈতিক ব্যাপারে বেচারা একটু লেস এক্সপার্ট প্রায় জায়গায় উনি ঠকা খেয়ে আসেন তো তিনি পরে নবী করিম সাল্লা কাছে বলেন ইয়ারাসল আমি দাম টাম কম বুঝি কিন্তু বেচা কিনা করে যখন আসি লোকেরা আমাকে খুব ঠকায় অন্যরা বললে যে কত বিক্রি করেছ ও তোমাকে ঠকিয়ে দিয়েছে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 তেমতের দিন সব লোকেরাশন জিম্চিনটা হচ্ছে যে ছেলে মেয়ে উভয় পক্ষে বিয়ের সময় দেখা যায় কেউ বিয়ে লাগায় কেউ